প্রশ্ন কোরবানি করা হয় কুরবানি করা হয় কোরবানি সাতজনের নামে জানতে চাইছেন যে এটা আহ সাত বাঘে হইব মানে বা সাত নামে এই ব্যাপারে জবাবই লগিয়া যে কোরবানি যে প্রত্যেক পরিবারের পক্ষ থাকিয়া একটা কুরবানি রসুল সাল্লা সাল্লামার হাদিস তারা সেনপ্রস্ত এবং রসদালামে যখন তাই একটা কোরবানি আমি এবং আমার পরিবারের এইভাবে এতে হবো আমরা যখন যদি এটা উঠ হোক এটা গরু হোক বা এটা ছাগল হোক একটা পরিবারের পক্ষ থাকিয়া পরিবারের একটা কুরবানি আমরা দিতাম পারি কিন্তু যদি দেখা যায় যে আমরা কয়েকজনে মিলিয়া উট অথবা গরু যদি দেই সেই ক্ষেত্রে আমরা রিগিত করতেইব যে আমরা উট এবং গরুদ আমরা সরি কইতাম ফার্ম কয়জন সরি কিতাম ফার্ম সর্বোচ্চ লাগে সাতজন আমরা শরীর ফার্ম যখন সাতজন আমরা সরি কইম তখন এইটা এর লাগে সাত পরিবারের পক্ষ থেকে কী হইব একটা একটা কুরবানি হইব অথবা সাত ব্যক্তির পক্ষ থেকে একটা কুরবানি হইব এত কুরবান এবং আমরা কই যে আমরা ওই সাত নামে দিয়া না অবশ্যই আমরা এই কুরবানি হইতে আল্লাহর বাস্তে আল্লাহ সুখানি ওাতিলাম নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু লাগিয়া আল্লাহ্লা গিয়া কোরবানি হইব গিয়া লিল্লাহ আল্লাহর বাস্তে আল্লাহর নামে হইব কুরবানি আমরা যে আমরা সমাজে যে খাওয়া হয় যে সাতজনের নামে আমরা মহিমুরব্বীর নামে বা আমরা মরা অমুকর নামে না নামে ইব গিয়া আল্লাহর নামে কিন্তু সাত ব্যক্তির পক্ষ থাকিয়া অথবা সাত পরিবারের পক্ষ থাকিয়া বা জনে মিলিয়া বাঘি এটা কোরবানি দেওয়া ঠিক আছে কিন্তু এটা অবশ্যই হইতেইব আল্লাহর নামে এবং সাত ব্যক্তি বা সাত পরিবারের পক্ষ থাকিয়া এই বিষয়টা আমরা খেয়াল করতেই আল্লাহ সুখানা তাহলে আমরা বুঝার তো